জামপার এক সময় রোলভার বিশাল মহাদেশে দুটি রাজ্যের মধ্যে বিশাল লড়াই হয়েছিল একটির নেতৃত্বে মেরিডেনের রাজা জুলিয়ান এবং অন্যটির ক্লোংয়ের রানী মিনারভা যুদ্ধ কয়েকদিন ধরে চলেছিল তার সেনাবাহিনীকে ব্যর্থ হতে দেখে রানী মিনারভা মেরিডেন রাজ্যকে অভিশাপ দিয়েছিল কিং জুলিয়েন जितते विश्वासघतार उपाय तीनार्वा अदृश्य राजा जुलियन तर अभिशापर प्रति मनोज दे रे फिर आने तावर्धना जाना पर जख राजसभा बसे हठात् তার সমস্ত সভাসদ মন্ত্রীরা পশুতে পরিণত হলো। আরে না তার অভিশাপ আসলে কাজ করেছে বাবা শুধু আমাদের মন্ত্রীরা নয় রাজ্যের সবাই এরকম পরিদের তলব করা হয়েছিল তবে তারা অভিশাপটি ফিরিয়ে নিতে পারল না সাধুদের ডাকো তাই সাধু এলো তবে সেও অভিশাপটি ফিরিয়ে নিতে পারল না ज्ञानी परामर्शदाता हाँ निश्चय मन आकुर এমন সংকটের মুহূর্তে ওর সাহায্য নিতে পারলে কত ভালো হতো আপনি এখনো পারেন কি বলতে চাইছো অভিশাপ মানুষকে প্রাণীতে পরিণত করেছে কিন্তু এটি মানুষের যুক্তি এবং বক্তব্যের শক্তি কেড়ে নেয়নি তারা এখনো কথা বলতে পারে অন্তত তাদের মধ্যে কেউ কেউ এ কথা শুনে রাজা খুশি হল আশ্চর্য আমি এটা জানতাম নাকি করে এক্ষুনি হিকাচি হোক ডাকা হোক এবং সেও সঙ্গে আছো দেখছেন আমি কেমন থাকতে পারি ও তাই তো সম্ভবত শুভেচ্ছা সম্পর্কে কথা না বলে আমাদের সরাসরি কথা বলা উচিত হ্যাঁ সেটাই বরং ভালো হবে আচ্ছা হিকাচিও বলো এই অভিশাপ থেকে আমরা কি করে মুক্ত হতে পারবো যেমন বলেছিল অভিশাপ কেবল তার দ্বারাই ভেঙে দেওয়া যেতে পারে আর এর সমাধান তিনি কখনোই শান্তির প্রস্তাবকে সম্মত করবেন না তাহলে উনি যা চান তাই দিন ওনাকে কথা শুনে রাজা জুলিয়েন শান্ত হয়ে গেলেন বাবা সে কি চায় আমার রাজকন্যা সে ম্যাজিক এর তরোয়ালের প্রতি অভিহিত করে তোলে প্রতিপক্ষের সেনাবাহিনীর বেশি সুবিধা দেয় তোমার ঠাকুরদাদা আমাকে এটা দিয়েছিলেন আর আমি ভেবেছিলাম একদিন আমি এটা তোমার স্বামীর হাতে তুলে দেব হ্যাঁ এখন মনে হচ্ছে এটা সম্ভব হবে না রানী মিনারভাকে আমাদের বার্ষিক জাম্পার জানাতে কাছে ওরি করা হোক। আমি তার সামনে ম্যাজিকের তলোয়ারটা উপস্থাপন করব। পরীরা রানী মিনারভার কাছে রাজার প্রস্তাব নিয়ে গেল শুনে সে হাসলো। অবশেষে সেই দিন এসেছে আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম রাজা জুলিয়ানকে বলুন যে আমি সেখানে মায়াবি তরোয়াল নিতে নিজেই যাব সেই দিনটি ছিল বার্ষিক জাম্পার উৎসবের দিন সবাই উত্তেজিত রাজা এবং রাজকন্যা অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেছিল রানী মিনারভা উপস্থিত ছিল সেখানে অংশগ্রহণ করেছিল ব্যাং খরগোশ এবং ফোরিং যাদের মেরেডিনের সেরা জাম্পার হিসেবে বিবেচনা করা হতো শুরু চলেছি খুব আমি ব্যাংক আপনাদের সামনে উপস্থাপন করছি শুভেচ্ছা ইউর ম্যাজিস্ট্রেট রাজকাঙ্গাই ম্যারিডনের প্রাণীদের আমি হলাম ব্যাংক উত্তরের উপত্যকায় থাকি আর এই জাম্পার উৎসবের অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে উনি মানুষ হিসেবে কেমন ছিলেন যদি সবকিছু ঠিকঠাক হয় অভিশাপ থেকে মুক্ত হতে পারে তাহলে আমি তাকে তোমায় বিয়ে করার প্রস্তাব দেব আবার সেই একই কথা ব্যাংক মঞ্চে নিজের জায়গায় এলো জনতা তখন তখনে অপেক্ষা করছে সে গভীর নিশ্বাস নিল এবং যেই সে লাফিয়ে উঠতে যাবে তখনই একটা মাছি তার কাছে ঘুরতে লাগল সে বিচলিত হয়ে উঠতে শুরু করল এর চেয়ে আমার ছোট্ট সোনা অংশ নিলে পারত ও এর থেকে অনেক ভালো করত হতাশ বোধ ছিল তবে ওখান থেকে এসছি খরগোশটি যেমন ভদ্র তেমন সুশৃঙ্খল রাজা দেখি খুব সন্তুষ্ট হলো একটু আগ্রহ নেই খরগোশ জোরে লাফিয়ে এবং ঠিক রাজার সামনে চলে এলো রাজা মুক্ত হয়ে গেল দরুন খরগোশ খুব ভালো রানী মিনার ভাও খরগোশকে এভাবে লাফিয়ে পড়তে দেখে খুশি হল সে হাততালি দিয়ে উঠল এখন অবশেষে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি গ্রাসোফারকে ফরিংটি চুপ করেছিল একটাও কথা বলেনি সেই রাজাকে অভিবাদনও জানালো না सुगंध पासी बुजते हलन एक खूब भलो परिवार मानुष ए खुब सहसी मानू से खूब भलो बोलो ना एचार शुरू हो যখন লাভ দেবার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছে তখন হঠাৎ কেমন যেন একটা অনুভূতি হলো যে পেছনে হাওয়া চিড়ে কিছু এগিয়ে আসছে। সে বুঝতে পারল যে একটা তীর রানীর মিনার ভার দিকে এগিয়ে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে লাফি উঠে তীরটিকে পদাঘাত করল আর সেটি অন্য জায়গায় গিয়ে পড়লো গাছের গুড়িতে গিয়ে তীরটি আটকে গেল রানী মিনার চমকে উঠলো রাজা জুলিয়ানো অবাক ঠিক তখনই একটি ইগাল ধনুক আর তীর আমাদের রাজার সুরক্ষার অন্তর্গত এবং তিনি রাজকীয় অতিথি আপনার কর্ম আমাদের রাজার সুনাম নষ্ট করেছে এই কথা শুনে রানী মিনার ভাব হয়ে গেল ধন্যবাদ গ্রাসপ্প এবং রানি মিনারভার কাছে আমি ভাবছি তাও কোনো ক্ষতি হতো না আমার আমরা অনেক যুদ্ধ করেছি কিন্তু আমি বলতে বাধ্য যে এই ফরিংটি আমায় মুগ্ধ করেছে এই বলে রানী মিনারভা ফরিং এর দিকে ইঙ্গিত করলো এবং সে একটি সুদর্শন সৈনিক পরিণত হল ইনি হলেন র্যাগনার র্যাগনারকে দেখে রাজকন্যা আরিয়া এমন কি সে তার অজান্তেই তাকে সবসময় পছন্দ করত র্যাগনার প্রতিযোগিতার ব্যাপারে চিন্তা না করে যেভাবে আমাকে এবং আপনার রাজার সম্মান রক্ষা করলেন তার জন্যে ধন্যবাদ এখন বলুন কি উপহার চাই আপনারিং এর রানী আপনাকে ধন্যবাদ আমি চাই মেরাডনে সমস্ত প্রাণী তাদের বানান থেকে মুক্তি পেয়ে তারা তাদের মানব রূপে ফিরে আসুক রানী র্যাগনারের কথা শুনে অবাক হয়ে গেল আপনি সত্যি কি এটাই চান আমি আপনাকে বিশ্বের সমস্ত ধন দিতে পারি আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি সেগুলির কোনটেরই যত্ন নিচ্ছি না রানী মিনারভা মুক্ত হয়ে গেল কারণ রাজা এবং রাজ্যের প্রতি এমন বিশ্বস্ত সৈন্য সে আগে দেখেনি সে রাজা জুলিয়ানের দিকে তাকালো আসুন আমাদের এই শত্রুতা এখানেই শেষ করি প্রথমত আমার প্রস্তাব আমি র্যাগনারকে আমার পুত্র হিসেবে গ্রহণ করতে চাই এবং আমার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে র্যাগনার সহ সবাই হতবা র্যাগনার তুমি কি রাজি জন্মের সময় আমার মা মারা যায় তাই আমি কোনো মায়ের ভালোবাসা কখনই অনুভব করতে পারিনি যদি আপনি অনুমতি দেন তাহলে হ্যাঁ আমি রাজি আমি রাগনারকে পুত্র এবং ন্যায়সঙ্গত উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করছি রাজা জুলিয়ান হাত তুলল এবং জনতা চুপ করে গেল আর তোমার দ্বিতীয় প্রস্তাবটি কি দ্বিতীয় প্রস্তাব আমার ছেলে এবং আপনার মেয়ের বিয়ে হোক ঠিক আছে মিনারভা তোমার কথাই রইল আর কোন প্রস্তাব থাকলে বলতে পারো রানী মিনারভা হাসলো। আর কোন প্রস্তাব নেই এই কথা বলে সে হাত হাওয়ায় ঘোরাল এবং ইন্দ্রজাল থেকে সমস্ত প্রাণী মুক্ত হয়ে গেল আর সবাই তাদের আগের মানবরূপ ফিরে পেল ও! আমি আগের মতো মেরেডেনে তখন খুশির জোয়ার এবং বিয়ে আর সেই সময় বার্ষিক জাম্পার প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করল একজন সৈন্য হওয়া থেকে শুরু করে কোন ফোরিং এবং কোন ফোরিং থেকে ক্লোয়িং এর উত্তরাধিকারীনার সেরা লাফিয়েছেন এবং তাই তাকে বিজয় হিসাবে ঘোষণা করা হচ্ছে এবং এইভাবে দুটি রাজ্যের মধ্যে শত্রুতা চিরকালের জন্য শেষ হয়ে গেল এবং প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দে জীবন কাটাল